দাত্রী গাছ আজকের গল্প হল প্রকৃতির বন্ধুত্ব এবং নিঃস্বার্থ ভালোবাসার এক জঙ্গলে শহরের বাইরে ছিল একটা বিরাট গাছ যা ছিল লম্বা এবং সবুজ তার ছিল লম্বা মোটা ডাল গাছের অগণ্যে উজ্জ্বল সবুজ পাতা হাওয়ায় নাচ করত বহু দূর থেকে পাখিরা আসতো এ ডালে বসার জন্য এবং সারাদিন কিচির মিচির করে গান গাইত একটি বাচ্চা ছেলের সঙ্গে আপেল পেরে খেত আর গাছের সঙ্গে লুকোচুরি খেলত ওরা ঘন্টার পর ঘন্টা গল্প করত। ছেলেটি গাছকে সব কিছু বলতো ওর পরিকল্পনা ভবিষ্যৎ নিয়ে ওর চিন্তাধারা ওর ভাবনা আর প্রতিদিন কি ছেলেটির সেটা পরে রাজার মতো আচরণ করত ও গাছের ডালে উঠে তাতে দোলনা চড়তো আমিও যদি এখানে সব সময় থাকতে পারতাম এই জল সূর্য এবং বাতাস সব সময় থাকবে আমি খুশি এগুলো তোমার সাথে ভাগ করে তুমি খুব ভালো গাছ আমি তোমায় ভালোবাসি ব্যস্ত হয়ে যায় এবং গাছের সঙ্গে কম সময় কাটাতে লাগে গাছটি ছেলেটির সঙ্গে কাটানো মুহূর্ত মনে করে খুশি হতে থাকে সূর্য যখন ডুবে যায় তোমার রাগ হয় না বা যখন শীতকালে তোমার সব পাতা ঝরে যায় হ্যাঁ আমার দুঃখ হয় কিন্তু আমি জানি কাল আবার নতুন সূর্য উঠবে আর বসন্ত এলেই নতুন পাতা আমি ওদের জন্য অপেক্ষা করতে ঠিক কিন্তু সূর্য দেখতে কত সুন্দর লাগে তুমি লাকি গাছ কি সুন্দর দৃশ্য দেখতে পাও তুমি আমি যদি এখানে সবসময় থাকতে পারতাম আমার কপাল কতটা ভালো জানি না কিন্তু সূর্য এখানে সব সময় থাকবে তোমার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে আমিও আনন্দে থাকতে চাই তুমি কি এখানে আনন্দে নেই আছি কিন্তু আরো আনন্দ চাই ধীরে ধীরে ছেলেটি গাছের কাছে আসা বন্ধ করে দেয় গাছটি প্রায় একা হয়ে যায় সে ছেলেটির অপেক্ষায় দিন কাটাতে থাকে তারপর একদিন ছেলেটি গাছের কাছে ডালে উঠে দোল খাও আর মন ভরে আমার আপেল খাও আর খুশি থাকো এখন আমি বড় হয়ে গেছি তোমার গাছের ডালে দোল খেতে পারবো না দেখো বন্ধু সূর্য অস্ত যাচ্ছে আর বাজারে বিক্রি করে দাও তাহলেই তোমার কাছে টাকা চলে আসবে আমি হ্যাঁ ধন্যবাদ ভালো ছেলেটি তারপর গাছে উঠে সব আপেল পেরে নিয়ে যায় বাজারে বিক্রি করতে গাছ ছেলেটিকে সাহায্য করতে পেরে খুব খুশি হয় তারপর আবার অনেকদিন ছেলেটি গাছের কাছে না এবং এই আশায় ছেলেটি ফেরত আসবে তারপর একদিন ছেলেটি ফেরত আসে গাছ আনন্দে নেচে ওঠে বন্ধু এসো এসো আমার গাছের ডালে উঠে আনন্দে দোল খাও আর খুশিতে থাকো আমার গাছে ওঠার সময় নেই আমি খুবই ব্যস্ত এখন আমি বিয়ে করেছি গাছ আমার বউ বাচ্চা আছে তুমি সত্যি অনেক বড় হয়ে গেছ কিন্তু তোমার মন মরা দেখাচ্ছে কেন এটাই তো তুমি চেয়েছিলে আমার চিন্তা হচ্ছে গাছ আমি খুশি হতাম যদি আমার পরিবারের জন্য একটা বাড়ি বানাতে পারতাম আমি ওদের গরম আর নিরাপদে রাখতে চাই আমি তোমাকে বাড়ি দিতে পারবো না এই জঙ্গলই হলো আমার বাড়ি কিন্তু আমার ডাল পালা আছে তুমি আমার ডালপালা কেটে নিজের মতো বাড়ি বানাতে পারো তাহলে তো খুশি হবে গাছ?। গাছের উপর উঠে তার সব ডালপালা কেটে নিয়ে চলে যায় গাছটি ওকে সাহায্য করতে পেরে খুব খুশি হয় তারপর ছেলেটি আবার অনেকদিন আসে না এবং গাছ দুঃখী হয়ে যায় বছর কাটতে থাকে কিন্তু ছেলেটি গাছের কাছে আসে না গাছ আর পাখিদের সঙ্গে কথা বলতে পারে না কারণ তারাও ওর চারপাশে চক্কর উড়ে চলে যায় গাছের ডাল ছিল না পাখিদের বসে গান করার জন্য অন্যদিকে মাটিতে এলে গাছ সবসময় ওদের ছেলেটির কথা জিজ্ঞাসা করত কিন্তু কেউই কোনো খবর দিতে পারত না গাছটি একা হয়ে যায় গাছটি একা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকে मथा उचू को देखार अपेक्षा पा रास्ता उचो उचू बाड़ी हो सबूज अरण्य कटे बड़ बड़ो इमारत बनाना हम मानुष आसपाल केटे, केटे निजे बाड़ी बना सबूज अरण्य धीरे धीरे शेष हाज दुखी हो जाए बाड़ी एभगे हाराते देखे কিন্তু তার কিছুই করার ছিল না সে তো একটা গুঁড়ি মাত্র গাছ এবার খুবই একা হয়ে পড়ে কিন্তু তাও অপেক্ষা করে ছেলেটির জন্য তারপর একদিন ছেলেটি আসে গাছের সঙ্গে দেখা করতে এখন তার বেশ বয়স হয়েছে গাছটি ওকে দেখে এতটাই খুশি হয় যে মুখের ভাষা হারিয়ে ফেলে কিন্তু ছেলেটিকে খুবই দুঃখী দেখায় ছেলেটি এসে বসে গাছের গায়ে হেলান দিয়ে शुरू कर देख मन भेजा खेते बुले का स्त्री चले गाँव एम जगह भारे ना আমি এখান থেকে দূরে কোথাও চলে যেতে চাই আর আমি এখানে থাকতে চাই না তুমি সব সবসময় আনন্দের পেছনে ছুটে বেরিয়েছ বন্ধু কিন্তু আনন্দ পাওয়ার অপেক্ষাটা তো তোমায় অবশ্যই করতে হবে এখানে কোনো আনন্দ নেই আমি যদি একটা নৌকো বানিয়ে এই ঝলমলে জলে ভেসে যেতে পারতাম আর সূর্যের উষ্ণতা অনুভব করতে পারতাম তাহলে আনন্দে থাকতাম তাহলেই তুমি খুশি থাকবে হ্যাঁ আমি তাহলে আনন্দে আর শান্তিতে থাকবো তা দিয়ে একটা নৌকো বানায় ওকে আনন্দিত এবং নিশ্চিন্ত দেখায় গাছটিও ওকে সাহায্য করতে পেরে খুব খুশি হয় গাছ দেখে ও নৌকো নিয়ে জলে ভেসে যাচ্ছে गाचर सामनेूर् फुरफुरेलमो गाग्यवाना चले सूर्य दुख है तेम ए धारे शुद्ध गाचर स्टाम बहुबे जाए गाच एका हो जाए दूर बाड़ीघर पहाड़ देखते पाए সে আর মাথা উঁচু করে দাঁড়িয়ে সামনে বাড়ি বা মানুষতে দেখতে পায় না এখন সে কাঠের একটা মাত্র। সে পাখিদের মিস মিস করে করে দূরের নিজের বাড়ির আরাম মিস করে এদের চেয়েও বেশি সে নিজের বন্ধুকে মিস করে অবশ্য সে ছেলেটি গাছের কাছে ফেরত আসে শহরের রূপ একেবারে পাল্টে গেছে এখন জঙ্গলের জায়গায় মানুষের তৈরি বাড়িঘর হয়েছে জঙ্গল কেটে দেওয়া হয়েছে সবুজ অরণ্য আর নেই ছেলেটির এখন বয়স হয়েছে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ও পুজো হয়ে লাঠিতে ভর দিয়ে হাঁসছিল মনে মনে ভাবছিল গাছ বন্ধুকে আর পাবে কি না এই শহরটা জঙ্গলকে শেষ করে দিচ্ছে আশা করি আমি পুরনো বন্ধুকে দেখতে পাবো আর সে পেয়েও যায় तुम्हारो निश दूषण शास हमेशा আমি খুবই দুঃখিত বন্ধু তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই আমার শাখায় আপেলও নেই আমার দাতে আর আপেল খাওয়ার জোর নেই আমার ডালপালাও আর নেই যে তুমি একটু দোল খাবে এই বয়সে আমি আর দোল খেতে পারতাম না আমার গুড়িটাও আর নেই যে তুমি তাতে উঠে বসবে আমি খুবই ক্লান্ত আর কোমরে ও ব্যথা গাছে উঠতে পারতাম না গাছটি হতাশ হয়ে বলে আমি দুঃখিত গাছপালা সব কেটে দেওয়া হচ্ছে কংক্রিটের থেকে পরিষ্কার বাতাস পাওয়া যায় না গাছ থেকে পাওয়া যায় বড় বড় বাড়ি আরাম দিতে পারে না মানুষ আর কত লোভী হবে শহর বাতাসকে কে দূষিত করে দেয় মানুষ যে কেন প্রকৃতির গুরুত্ব বোঝে না কে জানে বলে না কারণ ওর বলার মতো কিছুই ছিল না আমার এখন হয়েছে। সময় ক্লান্ত থাকি এখন শুধু চাই টাটকা বাতাস আর নিরিবিলি একটা বসার জায়গা গাছটা যতটা সম্ভব এগিয়ে গিয়ে বলে ব্যাস এইটুকুই আমার এই গুঁড়িতে বসে আরাম করো ভালো লাগবে ঝলমলে জল দেখে এবং ঠান্ডা বাতাস অনুভব করে তুমি সত্যি খুব লাকি গাছ কি সুন্দর দৃশ্য দেখতে পাও তুমি সূর্য ঠান্ডা হাওয়া আর ঝলমলে জল দেখতে পাও তারপর তারা নিজেদের জীবন নিয়ে কথা বলতে লাগে কিভাবে চারপাশের জগতটা পাল্টে যাচ্ছে ছেলেটি নিজের গল্প গাছকে বলে এবং গাছ শুনে খুব খুশি হয় কি শিখলাম আমরা প্রকৃতি এবং মানুষের সম্পর্ক চিরকালে আমাদের প্রকৃতিকে সম্মান দিয়ে বাঁচিয়ে রাখতে হবে মনে রেখো গাছের মানুষকে প্রয়োজন এবং মানুষেরও গাছকে প্রয়োজন অরণ্য বাঁচাও প্রকৃতি বাঁচাও